আবু জুহাইফা রদুল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আল্লাহ সাল্লামকে দেখেছি আর হাসান রদ্দিল্লাহ তো তারি তারই সদৃশ